ولا هدي بعد هديه ولا قلق بعد قلقه ولا كتاب بعد كتابه ولا أمة بعد أمته صلى الله تعالى عليه وعلى آله وصعبه وبارك وسلم تسليما الله اللهم صل على محمد صلى اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على মুী নীমা ন আল্লাহার জিনা করে মেহরবানি করিয়া থেকে কথা হয়েছে আমার পরেও কথা হবে মজার বিষয় হলো মাগি গিয়ে পরে যিনি কথা বলেছেন তিনিও আমার ওস্তাদেশার পরে যিনি কথা বলেছেন তিনিও আমার ওস্তাদ আমার পরে যিনি কথা বলবেন তিনিও আমার হাতে আশা রাখ পর্যন্ত অল্প সময় ইনসা সামনে। আমার কঠিত প্রাণী কলোকে অল্প কিছুক্ষণ কথা বলার চেষ্টা করব ইনসা আমার তো ফিফি ভাইও আল্লাহ তারা আমাদেরকে অল্প সময়ের জন্য জান্নাত মূলত আমাদের বাবার বাড়ি জান্নাত মূলত আমাদের কি বাড়ি আমাদের বাবার বাড়িও জান্নাত দাদা তো মা দাদা আসেনি বাবার বাড়িও জান্নাত মার বাড়িও জান্নাত এই জন্য জান্নাত আমাদের সম্পত্তি সম্পত্তি বলেন দুশ্মনের সাথে জীবনে কোনোদিন সক্ষতা হবে জীবনে কোনোদিন বন্ধুত্ব হবে সে বরং তো নিজের জীবনের সর্বস্ব ব্যয় করে ওই দুশ্মনের থেকে দুশো দিবে ঠিক না এখন কি তার সাথে আমাদের বন্ধুত্ব হওয়ার কথা না দুশ্মনী হওয়ার কথা তার সাথে আমাদের এখন দুশ্মনী হওয়ার কথা এখন কি দুশ্মনি হয়ে আছে না বন্ধুত্ব হয়ে আছে আমাদের সাথে আমরা দুঃখি জীবনের সবচেয়ে বড় কি সবচেয়ে বড় দোস্ত বানাইছি আমরা দুশ্মনকে দোস্ত কে আর দুশনকে এটাই চিনলাম না এটাও আমরা চিনি নাই আমাদের দোস্ত কে আর আমাদের দুশ্মনকে এখন যারা শয়তানের সাথে দুশ্মনী রাখবে অচিরেই তারা নবীদের সাথে দোষী হবে যারা শয়তানের সাথে দুশ্মনী রাখবে তারা নবীদের সাথে দোষী হবে আর যারা তাদের দোষি হবে আপনারা আশ্চর্য কি বলে নবীদের সাথে আবার দুষ্টি হবে এখানে আল্লাহ তারা নিজেই বলতেন আমার ভাবি বেতল চলবা তো অচিনি তোমরা সাথে তোমাদের দুষ্টি হবে আমাদের কারা হবে আমাদের নবীদের সাহাবাদের সাথে আমাদের হাসর হবে কি হয় যারা আজকে দিন থেকে দূরে কিন্তু তাদের অসংখ্য বন্ধু বান্ধব আছে যারা এখন আল্লাহ তালার সাথে আল্লাহ তাল গুকুমত চলবে আর সুরের তাদের চলবে চলতে গিয়ে যদি একা হয়ে যায় কোন পর্বা নাই অচিরেই শোয়ালা সঙ্গী হবে কি হয় তো এবার বান্দার জন্য বলে আল্লাহ হেদায়তের রাস্তা কোনটা আল্লাহ তালা বলেন সেবা যাদের উপরে আমি নিয়ম দিয়েছি তাদের রাস্তা হেদায়তের রাস্তা বলে এই আয়াতি কেরিমার মধ্যে আছে তুমি হেদায়ত হয়ে যাও হেদায়তাকি আল্লাহ দিয়ে দূর করে দিবেন সোয়ালাভীদের মাইয় দিয়ে দিবেন আর লক্ষ লক্ষ আল্লাহ আল্লাহ দিয়ে বলেন আবার কুটি কুটিও করবে তোমাদের সাথে দুনিয়াতেও আমরা ছিলাম আফ্রাতেও থাকবো আর আজকে যারা দশ লাখ লাখ হবে ছেলেও বলবে ওকে আমি চিনি না মাও বলবে ওরা আমি চিনি না বাবাও বলবে ওরা আমি চিনি না বন্ধুরা তো আগে নাই বুঝেন না এই কথা বলে বন্ধুরা তো আমরা ইনশাল আলমেন কি মজা করে বলেন এখন একা কীর্তের কারণে তুমি ঘাবড়াইয়া যাও না কচিরি যারা তোমার বন্ধু হবে এটা কত না সুন্দর বন্ধু আমাদের দুশ্মন সঙ্গে সঙ্গে আমাদের কি এজন্য আল্লাহ আমাদের বন্ধু আল্লাহ আমাদের কি বন্ধু আমাদের সবচেয়ে বড় বন্ধুকে আল্লাহ আমাদের বন্ধু আমাদের বন্ধু বন্ধু চিনি নাই বন্ধু বন্ধু চিনি নাই স্বয়ং আল্লাহ আমাদের বন্ধু বলেন আল্লাহ আমাদের কি বন্ধু আমরাও আল্লাহ বন্ধু ইন আওলিয়া ইল্লা মুত্তাকুন বলে তোমাদের মধ্যে যারা মুত্তাকি আছো ওরা আমার বন্ধু সুবহানাল্লাহ আল্লাহ আমাদের বন্ধু বলেন আল্লাহ আর মুত্তাকি আল্লাহুন আর মুত্তাকি আলকার বলেন তাহলে বুঝা গেছে প্রত্যেক ঈমান আর আদল বন্ধু আল্লাহ আর হাক মুত্তাকি আল্লাহ বন্ধু এটাই তো স্বাভাবিক না অস্বাভাবিক হ্যাঁ বন্ধু বন্ধুর জন্য মাঝে মাঝে মন লাগে মাঝে মাঝে পড়ার পরে ঠিক না আমাদের আল্লাহ মাঝে মাঝে পড়ার পরেনি আমি না আপনাকে অনেক ভালোবাসি বলেন তো একবার বলেন তো জীবনে বলছিলেন কোন আমি তো তোমার ঠোঁটের দিকে আজকে চল্লিশ বছর চাইয়াই গেছি শুধু এই শব্দ তুমি কখন বলবো শোনার জন্য না আমরা যারা আছি আমরা বলিনি তবে আমাদের হৃদয় আছে আমাদের দিলে কি আছে আসার পাশে গিয়ে আমি বলছিলাম যে আমি না আপনাকে ভীষণ ভালোবাসি কি ভাই আল্লাহ আমাদেরকে এইভাবে আল্লাহ আমি প্রমাণ দিতে হবে আমাকে যদি তুমি ভালোবাসো প্রমাণ দিতে হবে এবার বান্দা বলে আল্লাহ কেমন প্রমাণ দিলে আপনি বিশ্বাস করবেন তাহ্লা তালা বলেন যে মাঝে মাঝে না জবান ও দিলের জব আগো দিনকে একসাথ করে বলবা প্ল তোমরা ইমানকে ন ইমানকে কেমনে নবায়াম করবো পপুল বলেন فاثفروا بقول لا إله إلا الله لا কি করা লাগে এই জন্য বুঝলা আর কোনো লাভ আছে নি একশো বার করে যদি কালিমায় পেয়ে বা পড়ি আর কোনো লাভ হবে তাহলে শোনেন কি বলে কি বলেন اللهم صل على محمد من قال لا اله الا الله مرات لم يبعث الله يوم القيامه الا وهو ذو كلفه في ليله القدر او كما قال عليه الصلاه والسلام قال النبي ارشاد করেন ও আমার ছাত্র শুনুন তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার করে আমি নবী কথা দিলাম আসলে কতবার করলে আচ্ছা এই হাজি শোনার পরেও যে মানুষটা একশোবার করার সৌভাগ্য হইল না সে কি পরিমান দুর্ঘটনা मौ पर कमपक्ष जवाना जवाना जवाना जुबकुव যেটার জন্য পুরুষের দূর দিয়ে আছে লেখা যে এই কালিমার জন্য সোয়াল লাভ নবী পাঠান যত কীটা আছে এক কালে ছর মেহনত করছেন কাদের সামনে সিদ্ধিকা সামনে তো ওই কালিমাটা আমার কাছে মুক্ত মুক্ত আয়া করছে ঠিক এটা আমি কি পরিমাণ দাম দেওয়া দরকার কি হয় এটা বেলিগুলো করা দরকার শুধু একবার বলছে একবার এর পরে কালিমার বিপরীত কোনো কিছু তার সামনে প্রকাশ পায় নাই তার থেকে কালেমার বিপরীত ইমান বিপরীত কোনো বিস্তার থেকে প্রকাশ পায় নাই এই লোকটার জন্য দশটা দুনিয়া বরাবর দশটা আমেরিকা দশটা ইউরোপ দশটা ইটালি দুনিয়া বরাবর বলে আরে এই থেকে এই আসমান যত সম্পদ আসবে সব সহ শুরু আচ্ছা এবার বলেন এই কালিয়াটা কতবার বলা দরকার পার্শ্বাস আপনার ইমানদারিতে বলেন আপনি কয়বার নেবেন হ্যাঁ শুধু দশ টাকার জন্য কয়বার নেবেন একবার নিলে 10 টাকা আর আগের দশ টাকা যদি এক টাকা বলতো একবার নিলে এক টাকা আর ধরো দুইশো কি বলে পাঁচশো আগামী রাখলাম পাঁচশো পাঁচশো একবার কয়েক পয়সা একটা বৈশাখ একশো আগে একবার কিন্তু সে বলছে তার নাম অমুক ভাই অমুক ভাই অমুক ভাই অমুক ভাই বলছে কি বলছে না আর একবার জান্নাতেরুয়ারে কি জান্নের দুবে আমি বরার্থ এবারে জান্ন আপনি বাদ শাদের বাদশাহ রাজা জিরাজ আপনি কে আমার সাথে মজা করেন আমি দেখছি আমি সব শেষে বেরোতিহাস দাগাই খালি নাই তাকে বলছেন দশ দুনিয়া বরাবর তার জন্য দশটা দুনিয়া দিয়ে দিব এটা আমার ভালো নিশ্চয়ই তিনি ভঙ্গ করেন না অঙ্গিতা আল্লা সত্য নেতারা করে সত্য না আমার সাথে একদিনে বলতেছে আমার সাথে গেছে একসাথে একসাথে বসে বলতেছে আমি পঞ্চাশ টাকা দিয়ে এক লাখ টাকা দিয়ে তো ওরা মাথা অফিসে গেত আমি তো বলিনি আমার সত্য ফলা ধোকাবাদ তোমাকে ধোকা না দেয় তোমার ধোকা না দেয় আমার ওয়াদা সত্য নিশ্চয় তিনি কতবার করা উচিত চলেন নিরোধ করি ইনশাল্লাহ করব তো ইনশাল্লাহ উঠতে উঠতে পড়েন বসতে বসতে পড়েন এই জন্য আল্লাহ যত বুড়ো হয় তাদের চেহারা কত সুন্দর হয় সত্তর বছরের কোন হিন্দু চেহারা সুন্দর আসে গ্রাম সত্তর বছরের কোন হিন্দু চেহারা সুন্দর আছে হিন্দু মহিলার চেহারা সুন্দর আছে জিজ্ঞেস করেছে বুড়ো হয় যত সুন্দর হয় কেন আর তো কালপুর যাওয়া বেনামাল হারামত বুড়ো হয় তত বৃষ্টি হয় হঠাৎ করে বলেন দেখো কোন যুবককে যদি সাজিয়ে গুছিয়ে শ্বশুর বাড়ির যাওয়া হয় শ্বশুরবাড়ি যত কাছে হয় তার চেহারা তত সুন্দর হয় আর নিয়ে যাওয়া হয় জেলখানা যত কাছে হয় চেহারা ফেকা সে হয় ঠিক না বলে আল্লাহ যত হয় কাছে হয় এই হয় চেহারা হয়তো সুন্দর হয় কি হয় ধীরে ধীরে বাংলাদেশ আল্লাহ আমাদেরকে এই এজন্য চালেমা করলে লাভ ভাল ন বললে চেহারা সুন্দর হবে তার চেহারা কেমন হওয়া উচিত ছিল কিন্তু যত বুড়ো হয় তত হয় তো ক্রিম গিয়ে সুন্দর হয় না জিব্বাটা কি জানো জিব্বা হইলো মুসমা ফলদায়ক গাছ ফলদায়ক কি চা জিব্বা হইলো ফলদায়ক গাছ বড় যদি পাকা হয় টাকা এবার করে একটু নাড়া ছাইলেই পড়ে তিনি বলেন যে দিদি দিবা হলো তার সাদর হাতের বুক ফল দা গাছের মতো তাহার হচ্ছে তুমি যদি এটা ফল দাঁড় গাছকে তো সঙ্গে সঙ্গে ঝুলঝুল করে ফল পড়ে আর তুমি যদি কি নুজতে শুধু জিব আর লালাই মাল যে বলো মজাল মদাল দেখা বলেন যে আমি হাজার লিখছি হাজার লিখতে গিয়ে গবেষণা করতে দেখছি আরবি ভাষায় একটা বাক্য আমি পাইলাম না যে বাক্যের মধ্যে কোনো হলফ নাই ঠোঁটের কোনো মাসরাজ নাই একটা বাক্য আমি পাইলাম না শুধু আমার কাছে একটা বাক্য আছে যেটার মধ্যে ছোটের কোনো বর্ণ নাই ছোটের কোনো হরফ সেটা কোনটা বলেন তো আমার দেশ পাকা লাগছে ঠোঁট লড়ছে ছোটো দিয়ে যাচ্ছে এটাতে ছোটের কোন কাম নাই ছোটের কোনো কি নাই কেন ছোটের কোনো কি নাই বলে এর মধ্যে ঝোটের কাম নাই আব্বা বলেন তো ঠোঁট ব্যবহার করা আম্মা বলেন তো মা বলে ভাত বলেন মধ্যে বর্ণনায়ের জন্য ঠোকের কোন বর্ণ আছে অসুবিধা আছে তারা বলেন বেশি করে জিজ্ঞেস করবা বেশি করে করবা তবে বেশিক্ষিক করে জিজ্ঞেস করতে গিয়ে তুমি কখনো ব্যথা হো না ব্যথা হলে আমার ধর পারবে না জিবাকে বলে দিয়েছেন তুমি ব্যাথা হ্যাঁকে বলে দিয়েছেন খবর দ্বার বন্ধু জিজ্ঞাকে কখনো স্পর্শ করবো না হাসপাতাল গুলোতে দেখবেন বিশেষত বিশেষজ্ঞ লেখা নাই কেন নাই জিনবার কোন ওষুধ হইতেই দেয় না মালিক জিনবার কারো জীবা ব্যথা হয়েছে এই জন্য আর পারবে না বেশি করতে গিয়ে করবে না এই জন্য জিব্বার সাথে জিব্বা জীবনে কখনো ব্যথা হয় না জিব্বা জীবনে কখনো ক্লান্ত হয় না সকাল জিপার ক্লাস জিপা কখনোই ক্লাস হয় না ক্লাস কমপক্ষে প্রতিদিন অথচ এই বাক্য অসংখ্য বার আসতে আজ থেকে আসে না এটা বলেছিলাম তো কন্ডিশন দূরত্ব হয় এটার জন্য শর্ত থাকে না এটার জন্য কোনো শর্ত থাকে না এর জন্য জিগুলের জন্য কোনো شده یک دست صوت لگا دیتے ہیں اما رسول جے طریقے کرتے ہیں یہی کرو ہیں رسول اللہ وصوۃ حسنہ لمن کفر برسول اللہ والیوم الاخر وذکر الله كثيرا একসাথে মিলে করবা হবে না হবে না হবে না হবে না কথা বুঝে আসছে কিনা রসুল উত্তম নমুনা রসুল অবশ্যই উত্তম নমুনা সবচেয়ে বেশি নমুনা তখনই দেখবি ঘন্টা আমি আমার প্রিয় বসে আমার সৌভাগ্য ঘুমের ভিতরে আমি হুজুরের মশারের ভিতরে হুজুরের মাথা এভাবে করতে পারতাম আর ঘুমের মধ্যেও শোট নষ্ট দেখতাম সংগ্রাম করে আমরা মনে করছি কেউ আপনার বিরুদ্ধে প্রমাণ দিতে পারে এটা হলো বুদ্ধিমানের বিরুদ্ধে একটা বিবৃতি দিতে পারে এটা হলো বুদ্ধিমান ইসলাম আর মুসলমানের দাঁড়াইতে পারে আমরা মনে করছি বলেন এরা কি বুদ্ধিজীবী ও দুগ্ধজীবী দুগ্ধজীবী কাকে বলে দুজীবনজীবী কেড়ি কম পরে বলে দুগ্ধজীবী মৎস্যজীবীজীবী কেড়ি করলো মৎস্যজীবী আর বুদ্ধিবেচ্ছা জীবিকা পরে এর হল বুদ্ধিজীবী কথা বলে না ঠিক যখন সমাজ সাথে আল্লাহর রাসূলকে গালি দেয় এটা বুদ্ধিমান না এরা কিমান যারা সাত বছরের জিন্দিগি সাদা মাধ্যমে সাহিত্যের দিন দিকে সাদা বছর মেহনত করে এরা যারা জীবন সাজানোর জন্য এটা হলো বুদ্ধিমান আর যারা শুধু স্বাস্থ্য আপনি মনে করেছেন নিজের ওষুধের দোকানে নিজের নিজের মুদি দোকানে নিজের কাপড়ের দোকানে একটা লাগা লাগলো আপনি মনে করেছেন এটা বুদ্ধিমান না না এটা বুদ্ধিমান না তোমার এখানে কাপড়ের তোমার এখানে টেলিভিশন দরকার কি ছয়তান হচ্ছে সকাল শেষ করেছে দুপুর শেষ করেছে বিষয় শেষ করেছে এরা এত ক্লাস করেছে এরা এত জানবলি শেষ করেছে মাঠ শেষ করেছে তারা সময়ের টাকা বোকা এরা কি বললো এরা বড় বুদ্ধিমান তোমার সিনেমা তোমার কি দিল জীবনে বিষ তোমার কি জীবনে কবি তোমার দিল কি জীবনে খেলা দেখো তুমি ইমান দাঁড়িতে বলো তো তোমার তোমার খেলা তোমার কি দিল দিল কি দেয় নাই কিছুই নিয়েছে সব তোমার তোমার মোবাইলের প্রেম মোবাইলের হারান ছবি তোমার কি বানাইছে হারান ছবি এরা তোমার কি দিয়েছে আর এটা তোমার কি দেয় ওরা তোমার কি দিয়েছে কি দিচ্ছে সব দিচ্ছে বলেন না গ্রামে আসে দোকান খুলে মধ্যে ওই নেতারা দিলে ভালো আছে জীবনার ধ্বংস করবো না পুরুষের তালিকা তোমার নাম ঘুমাইতে পারো বেশি বেশি যে কীর্তন নেওয়ালা মেয়েদের তালিকা তোমার নাম খুলতে পারো আমি কথা দিলাম আজ নবুজান রাম শুনছেন সবাই বলেন এই মাকে কে শুনেন না বলেন তো একদিন বলেন আমি কোনদিন শুনি নাই হ্যাঁ আচ্ছা রবেন আচ্ছা ওবামার মান নাম কি আচ্ছা দেওয়া মান নাম কি না নাম নিবে না বলে আব্দুল কালি জিলাম নাম জানেন কিনা জানেন কিনা আব্দুল কালিদিন জীবিত বাচ্চার নাম কি ছিল কন্যা করেছে নিশ্চয় নিশ্চয় বাচ্চার সন্মান বেঁচেছিল বাচ্চার নাম বেঁচেছিল পত্রিকা পত্রিকা বাচ্চা নাম সেদিনে ছিল না আজকের পৃথিবীর সবাই জানে সেদিনের বাচ্চার নাম কেউ জানে না থাকে না মালিকের সাথে তুললে নাম বুঝে না বরি সব পয়সা লাগে কথা বলেন সব পসা লাগে কোনো রকম লাগে তুলে দিতে পারে বুঝতে পারবে না বাস্তব ইনশাল একটা ছেলে বলে মরে গেলো আরেকটা বলে মরে গেল গেল মরে গেল তাহার মরে গেল ইবাহি মরে গেল শুধু হওয়ার এটা কি পত্রিকায় বসের কথা কথা বল আর মনে হচ্ছে কদিন আগে না পৃথিবীর সবচেয়ে বেশি না সেটা বস কার নাম সবচেয়ে বেশি আছে উত্তর এখন আসতেই না দশ তারিখে বলা থাকবা আমি বলি কোন পর্যন্ত দুই হাজার সতেরো সাল তো দেখবেন এক হাজার বছর পরে পত্রিকা ফাটিকে রাখবে আল্লাহ আমার ঠিক না এই জন্য মালিকের সাথে সম্পর্ক ধর সাথে আপনার মাঝে রোজা রাখে ঠিক আছে দেখতে দেখা যায় তার কিছু নাই আসলে তার সব হতে ছিল না ডি ছিল না চারা ছিল না ছিল কিছু ছিল না কি কি ছিল না কিছুই কিন্তু বেলা পিছনে বলেছেন গাড়ি সামনে বলেছেন গাড়ি পিছনে ভাসি সামনে ভাসি পিছনে মিছিল সামনে মিছিল বউ সব شوخناه ديننا شوخناه شوخناه شوخناه دين شوخناه دين شعصر فيكناه دين سبحانه الله إزدد فيكناه دين مدارا طالحا من ذكر حونقا وهو مؤمن فلا نجزي أنه حياة طيبة ولنجزي ما كانوا يعملون পছন্দ করেছি এটাকে বাস্তবাহিত করে দিব আর কি করবো ওরা ঠিকানা আমল শান্তির ঠিকানা ইমান শান্তির ঠিকানা আমল ইতের ঠিকানা ইমান ইজতের ঠিকানা আমল আপনি কি মনে করেন সারা তো বদ্ধ হলে ওদের জীবন খুব সুখের আপনি কি মনে করেন এদের মনে করার কোন কারণ আছে নাকি এরা খুব সুখে আমরা খুব দুঃখে আছি বলে না আমাদের শিখ বিশ্ব বলে আমার অবস্থা আমার শিখ বিষয়ভূ বলেন আপনার এত সুখে আছে আমাদের সুন্দর জামা পৃথিবীরা কোন চাষি করে না আমাদের চেয়ে অল্প আর কারণে আর আমাদের চেয়ে সুন্দর জামাও দুনিয়ার ধারণা বাস্তব না বাস্তব আমার সামনের ভট্ট আব্বা উনি ওনাকে বলে আব্বারের আব্বা উনি কয় এই তুই কেমন আছিস আব্বা কয় সচি উনি দুর্ভাগ্য একটা ছেলেমেয়ে নাই একটা ছেলেমেয়ে হয় এক বাপরাই তাও তো শুনছি আমার দশটা থেকে তোর নাই তো বুঝতে আসত আমি কেমন চরিত্র হ্যাঁ জীবনকে সুন্দর করে দিব সফা দুনিয়ার জীবন কি হবে সুন্দর হবে সুন্দর হবে দুনিয়া সুখে নির্দেশ হবে আমাদের কিস্তি নাই কেন আল্লাহ হ্যাঁ আসলে কিস্তি আপনাদের বেতন কত কি নিয়ে যাবেন এক হাজার এবার জিগ্রেস করেন কিস্তি কয়টা বলল একসম নিতাম আমার সে বিশ্ব নজর পাই রে তুই এটা এটা না সিদ্ধান্ত নিয়েছেন ইমান গুরু ব্রাহ্মর গুরু বা ইমান গুরু ব্রাহ্মর গুরুত্বা তুমি পড়বা নামাজ তোমার বুঝে লোক মত সারা দুনিয়ার সমস্ত মাত্র জীবের মুখে লোক মা শুধু আমার মুখে লোক মাথা বলে আমার দিতে বিচ্ছে বনতে হয় আমার মুখে লোক মা তুলে দিতে ভাবের মধ্যে ভেজাল মিশে থাকে তো বলে ঠিক আছে দুজন তো নিতে থাকে আরে কথা এবার অভাব শেষ হয় না ছয়টা দোকান আছে সপ্তমটার কাজ করে বড় অভাবে আছে আমি বলি আলহামদুলিল্লাহ আমার একটা দোকানও নাই একটা ঘর নাই একটা বাড়িও নাই আমার কোন অভাব না মালিকের সাথে তার মালিকের সাথে কি ভাই আমাদের আলহামদুলিল্লাহ কোন অভাব নয় এই মুহূর্তে একটা বসে আপনাদের তো আমরা কি ক্ত ইমানুহরি মুক্ত আমার হবে বেদাত মুক্ত জীবন ভাবে গুণামুক্ত জীবন কি হবে জীবন হবে অবাদ মুক্ত আজাদ মুক্তি কিন্তু কোন অভাব নাই বেশি বেশি করে লিগিত করো বেশি বেশি করে লিগিত করো বেশি বেশি করে লিখিত করো সকালের সন্ধ্যায় কম্পকেও আমি কেন বললাম বলল আমি যদি বেশি করে জিজ্ঞেস করি বেশি করে সবার জন্য তৈরি করি আপনি আমাকে কি দিবেন আল্লাহ তালা বলুন জীবন জীবনে যখন যেগুলি দরকার এগুলো থেকে তাও কি দুই নম্বর হলো আলফা গোপী জীবন মধ্যে রিজিক্রম দেব দিয়ে দিবে দুই তোমার জীবনে যখন যা লাগে হ্যাঁ আমাদের আমার আগে খুচরো একবার প্রসেন এটাকে স্বর্ণ দিয়ে লিখে রাখা আল্লাহ তুমি তোমার যান তোমার মাল আমাকে দিয়ে তোমার যান তোমার মাল আমাকে দিয়ে দিয়েছ আমার রাস্তায় জামের কাছে মালের কাছে না গণিপতের সবচেয়ে উত্তম মাল তোমার আমি দিলাম ও মাদা বিকেলেও মাদসা সকালেও বলছি বিকেলেও বলছেন আমার দিনের তুমি ফারে খাও উন্নতির জিনিস তোমার হাজিয়া পৌঁছিয়ে দাওয়া আমার দায়িত্ব নিয়ে দিব এই দুইটা যদি না করো প্রতিদিন আমরা বুঝি নাই অনেক কথা জীবনে বুঝি নাই এখন পাঁচটা চলে যাচ্ছে আমার মনটা আফসোস হয় একবার জীবন رسول الكريم صلى الله عليه وسلم و شرك و عمر و مدرشنا ملطا لسبحان الله و الله صباحا و مساءا لن يعدد أبطل منه إلا من أتادي مثله أبطل منه ألمن والمار و مدرشنا فمدر مدكي وجدي سبحان الله و بحمده إيش شمدك شبر و ليش شبر و ليش تعتقب بشي دكي ولا عصر المدر عركه و حبرا আল্লাহ তালা মানে ঠিক কর